মোহাম্মদ আজমাইন আলহামদুলিল্লাহ আজকে আমাদের শুরু হচ্ছে সুর আল আমির চুরাশি নম্বর আয় থেকে আয় নী আমরা তার সঙ্গে যখন শুরু হয়ে গেল নমরুদের দিনী দাওয়াতির বিষয়ে আলোচনা এক পর্যায়ে বিতর্ক এবং আল্লাহ তালা ইব্রাহিম আলাহামকে অনেক জ্ঞান যুক্তি তর্ক সবকিছু আল্লাহ তালা ওনাকে দিলেন যাতে যুক্তির দিক থেকে কোন রকমেই তার সঙ্গে পেরে উঠল না ইব্রাহিম আল্লাহ সালামকে আল্লাহ তালা এই পরে অনেক পরীক্ষা করেছেন তাঁরাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে সেই কাহিনী এখানে আসেনি সেটা অন্য সুরাতে আসবে এখন আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিম আল্লাহলামের অনুসারী দাবি করে পরবর্তী পর্যায়ে আছি কিন্তু আমাদের আগে যে দুই নবী এসেছেন মুসা আলাহ ইসলাম এবং ঈসা আলাহিসাল্লাম তারাও দাবি করে তারা কোন নবীর মিল্লাতের পরে আছে ইব্রাহিম আলাহালাম মিল্লাতের উপরে আছে অথচ ইব্রাহিম আলাহালামের যে সমস্ত তার হেদের আকিদা বিশ্বাস এগুলো তাদের মধ্যে কদ্দুর আছে কিন্তু স্টিল তারা দাবি করে যে আসলেই তারাই হচ্ছে ঈসা আল্লাহ মুসা আলাহিসাল্লামের উম্মদ দাবি করে তারাই একমাত্র ইব্রাহিম আলাহিসামের অনুসারী আর কেউ না এমনকি ঈসা আলাহিসামের উন্মত না আবার ঈসা আল্লাহ সাল্লামের উম্ম দাবি করে আমরাই একমাত্র ইব্রাহিম আলাহ সালামের মিল্লাতের উপরে আছি মুসলমানরাও না ইহুদিরাও না আর মুসলমানরা আমরা দাবি করি আমাদের দাবি তো যথেষ্ট প্রমাণ আছে যে আমরা ইব্রাহিম ইব্রাহিম ধর্ম তো ইব্রাহিমী ধর্ম কয়টা একটাই আসলে ইব্রাহিমের তো কোনো আলাদা ধর্ম নাই আল্লাহ সমস্ত নবীদেরকে যে ধর্ম দিয়েছেন ইব্রাহিম আলাহ সালামকে একই ধর্ম দিন দিয়েছেন সেই ধর্মের নাম কি ইসলাম সমস্ত নবীদেরকে আল্লাহ একই ইসলাম দিয়ে পাঠিয়েছেন কোন পার্থক্য নাই মূল তা একই জিনিস সামান্য পার্থক্য কোন কোন সময় হয়েছে কিছু তো শরীরের কয়েকটা জিনিস কোনো সময় আগের নবীর কাছে একটু হালাল ছিল দুই একটা আল্লাহ তালা হালাল করে দিয়েছেন এরকম অল্প কিছু টুকটাক শরিয়াতের একান্ত খুটিনাটি বিষয় ছাড়া আল্লাবাদত করা এক আল্লাহর নামাজ পড়া এক আল্লাহর জন্য রোজা রাখা এক আল্লাহ করা এগুলোর মধ্যে কোন পার্থক্য আছে যেমন রোজা আমাদের সামনে আসছে উপলক্ষে আল্লাহ কি বলেছেন আল্লাহ এই মন্দার তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উন্মাদের উপরে ফরজ করা হয়েছিল আশা করা যায় তোমরা আমাদের রোজা আমাদের আগের প্রতিও ঐরকম রোজার ফরজ ছিল নামাজ ওই রকম ছিল সব দিন এক এখন নবী করিম সাল আলাই যখন এইদ দাওয়াত নিয়ে আসলেন তৎকালীন জামানায় মক্কার কাফের করায়শগঞ্জ যেমন তাদের সেরেক নিয়ে এসে এটাকে মোকাবিলা করলো এর বিরুদ্ধে সোচ্চার হল তেমনি দেখা গেল যে যারা নবীর পক্ষের লোক থাকার কথা যারা যাদের কাছে আল্লাহ নবী এসেছিলেন ইব্রাহিম ইসা আলহ ইসলামের উম্মত মুসা উম্মত সবাই এই নবীর দুঃমনি শুরু করে দিল আল্লাহ আল্লাহতালা তাদের কাছে প্রমাণ করতে চান এই আগুলো নাজিল করে দিয়ে দেখো তোমরা কাদের দুশ্মনী করো তোমাদের ইব্রাহিমকে তোমরা মানো না সবাই সবাই কিন্তু আবার ইব্রাহিম আল্লাহ সালাম কানে উনি ঠিক আছে তারপরে উনি ঠিক আছেন এরপরে মৌসা আলাহাম উম্মত মনে করেন ঠিক আছেন কিন্তু ঈসা আলাহিসাম ঠিক নাই মোহাম্মদ সাল্লাহাম ঠিক নাই আর কি মানে করে যে আগের সবাই ঠিক আছে আজের মোহাম্মদ সাল্লাহিস্লাম উনি নকল নবী হিসাবে দাবি করেছেন উনি ঠিক না তো আল্লাহ তালা এই সমস্ত কাহিনী বলেন দেখো ইব্রাহিম আলাহিসাল্লাম যদি ঠিক থাকে তার সঙ্গে আমার কি সম্পর্ক ছিল এর পরবর্তী পর্যায় কি হলো সমস্ত নবীরা তো একই দাওয়াত এসেছেন তোমরা যদি এই ইব্রাহিম আল্লাহ অনুসারী হও তাহলে কি করে তোমরা তার পরবর্তী পর্যায় তার গোষ্ঠীর থেকে তার তরিকায় আমি পাঠালাম তার সঙ্গে তোমরা দুশ্মনী করতে পারো তোমরা তো সব এক জায়গা থেকেই আসার কথা সমস্ত নবীরা এক জায়গা থেকে এসেছেন সমস্ত নবীরা এক কথার দাওয়াত দিয়েছেন সে কথা কি লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ভাই আল্লা বলেন যে তোমাদের কাছে এই যে ইসরায়েলি বনি ইসরায়েলি মধ্যে এত নবী পাঠিয়েছি তারা তো কিভাবে এসেছে শোনো আমি ইব্রাহিম আল্লাহ ইসলাম যখন আমার এই নবুয়ত পেলেন এবং তিনি যখন আমার চৌফিতে দাওয়াতে কাজ করলেন এবং পরবর্তী পর্যায়ে তার ইন্তকালে পরে তার গোষ্ঠীর মধ্যে আমি এই নবুয়তকে রেখে দিলাম তার আগে যারা এসেছিল তারাও এই এক তরিকায় ছিল আল্লাহ তালা বলছেন ইসমাইল গেলে করি আল্লাহ তালা তাকে দিয়েছেন এর ইসমাইলের কথা একটু পরে মেইন কনভার্সেশন মেইন ডায়ালগ হচ্ছে আহলে কিতাবের সঙ্গে তারা বনি ইসরা আলাহিসামুম বনী থেকে আসে ইসরায়েলের গোষ্ঠীটা কোন দিকে যায় উপরের দিকে ইয়াকুব আলাহিসাম হলেন ইব্রাহিম আলাই নাতি আর ওনার যে ছেলের নাতি সে ছেলের নাম হল ইসহাক আলহিসাম তো ওইটার সিলসিলা আগে আল্লাহ ধরছে লাইন ঠিক করার জন্য তোমরা তো ওই লাইন থেকে আসছ আচ্ছা শোনো আমি ওনাকে ইব্রাহিমকে দিলাম ইসহাক ইসহাকের পরে দিলাম কে ইয়াকুব ইয়াকুব হলো ইসহাকের সন্তান দুইজনকে আমি হেদায়ত দিয়েছিলাম তারা আমার কাছ থেকে হিদায়ত পেয়েছে ইব্রাহিম আল্লাহ তরিকায় চলেছে কাবুল এমনকি তাদের আগে যে নবী আসলি নুহ আলাইসলাম তিনি একই তরিকায় কোন নবী আলাদা তরিকা নিয়ে আসেন পরবর্তী পর্যায়ে ইব্রাহিম আলাই জাতি গোষ্ঠী থেকে আরো কি আসলো দাউদা হারুন অনেক নবীন নাম এসেছে এনারা সবাই বনে ইসরা এসেছেন দাউদ আলাই সুলাইমান ইউসু আলি সাল্লাম মুসা আলাই সাল্লাম এবং হারুন আলি সালাম ইসরা কথা এখন আসেনি এত উঁচু মানের নবী ছিলেন আল্লাহ ওনার গোষ্ঠীর মধ্যে বাকি পরবর্তী নবুয়ত রেখে দেওয়ার চিন্তা করলেন অনেক সময় পাওয়া যায় যে একটা গোষ্ঠীর মধ্যে একজন নেবর্তী বংশধর ঔরসের মধ্যে আল্লাহ তারা অনেককে এরকম ভাবে পাঠান যারা সত্যি তাদের পিতা দাদা পূর্বপুরুষের এই সুন্দর সিলসিলাকে তরিকাকে তারা ধরে রাখে আবার উল্টাও আছে পূর্বপুরুষের নাম বিক্রি করে করে খায় আছে না গদি নিশ্চিন গদির মধ্যে বসে বসে খায় তার অত্যন্ত পূর্বপুরুষ যিনি এক আল্লাহর বান্দা নেক বান্দা ছিলেন তার নাম বিক্রি করে করে করে করে এখন খায় যেমন আজ মিরের শুনছেন না এখানে খাজা বাবা আছেন না কি খাজা মহিনুদ্দিন চেষ্টি এখন ওনাকে আমরা হয়তো তিনি আল্লাহ একজন নেকবাল্লার ছিলেন দিনই কাজ করেছেন তাবলিক করেছেন দিনের দিকে ডাকছেন এখন তার গুষ্ঠেরা বসে বসে কি করে তার কবর বিক্রি করে করে খায় এদের কিসম শরীরের মধ্যে লোকদেরকে ঢুকায় এরকম আমাদের দেশে তো বহু সিলসিলা এরকম আছে তো কিছু এরকম আছে আবার কিছু আছে যে আলহামদুলিল্লাহ তারা তাদের পূর্বপুরুষের এই সহি তারা ধরে রাখে এবং সেই অনুযায়ী তারা বাকি কাজ অব্যাহত রাখে কিন্তু বাকি কিছু উল্টাও করে তারপর আল্লাহ তালা বলছেন ও জাকার ইয়া ওয়াঈসাওয়া ইলিয়াস এরপরে জাকারিয়া আল ইসলাম আসলেন ইয়াহিয়া আলাইসাল্লাম ওনার সন্তান তারপরে আসলেন ইসা আলা ইলিয়াস আলাইসাল্লাম তারা সবাই কি ছিলেন ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব আর এসেছিলেন ইসমাহ আল ইসলাম আরেকটি ধারা থেকে সেই ধারাটা হচ্ছে ইসমাহিল আল যে কাছ থেকে এসেছেন ইব্রাহিম আলাহাল এক বিবি হলেন হাজের আরেক বিবি হলেন সারা তো যে হাজের ওনার কাছ থেকে আমরা ওনার হাজেরা বলি আর কি আমাদের বাংলায় আসলে আরবিতে হল হাজের ওনার প্যার থেকে আসেন ইসমাইল আলি সাল্লাম আর উপরেটা আসছেন যে ইসহাক থেকে শুরু হলো তিনি কার থেকে আসেন সারা আলি সাল্লা তু আসালাম এবং সারা পেটে সন্তান তো আসার কোনো কথা না কারণ অনেক বয়স হয়ে গেছে আশি বছর পার হয়ে গেছেন অনেক বয়স হয়ে গেছে ওনা তো ওনার কাছে উনি হতাশ আমার কিসমতে আর সন্তান নাই তো একদিন হঠাৎ করে দুইজন মেহমান আসছেন মেহমান দুজন আসলেন আগন্তক ইব্রাহিম আল্লাহ ইসলামের অভ্যাস ছিল তিনি মেহমানকে ছাড়া খেতেন না অপেক্ষায় থাকতেন খানা টানা রেডি করে বসে থাকতেন বাড়ির সামনে এত মেহমান তিনি ছিলেন আর এখন ওনারা কিভাবে ম্যানেজ করেছেন আমরা কেন পারি না তো মেহমান আসছেন তিনি ও যা বেডলেন করা মানে রোস্ট করা বাসুর গরুর বাসুকে রোস্ট করে একদম ওইটা খুব মজাদার ছিল ওনা খুব পছন্দ করতেন কাফ রোস্ট করে নিয়ে আসতেন এসে বলতে মেহমান খাওয়া দাওয়া করি খান মেহমান হাত বাড়ায় না এখন ইব্রাহিম ভয় পেয়ে গেলেন খায় না দেখি ঘটনা কি মানুষ না অন্য কিছু জিনভুত কি না তাও তো হতে পারে তো তারপরে মেহমানরা পরিচয় দিলেন ভয় পাওয়ার কোন কারণ নাই আমরা মানুষও না আমরা তো আল্লাহর দুই ফিরেছি ওনারা মানুষের সুরা ধরে এসেছেন তারা অনেক সময় মানুষের সুরত ধরে ম্যাক্সিমাম টাইমে আসে বললেন যে আপনাকে কি মনে করে আসলেন যে সুসংবাদ আছে আপনার জন্য কি সুসংবাদ যে আপনার এই যে বিবি সন্তান ছাড়া বিবি আছেন সন্তান হিনা। আল্লাহ আল্লাহতালা তাকে সন্তান দেওয়া মনস্থ করেছেন ইব্রাহিম সাম খুশি ভিতরে বেবিকে বললে শোনো আমাদের ব্যাপার হবে তুমি হইলে বলে গালে হাত দিয়ে আল্লাহ এই বয়সে বাচ্চা হবে আশ্চর্য হয়েছে আল্লাহ তাল্লা যখন চান আল্লাহ জন্য একদম সহজ তিনি কুন বলেন আর ফাইয়া হয়ে যায় তাহলে ওই দুইজন তাকে সুসংবাদ দিলেন ইব্রাহিমকে তোমার যে সন্তান হবে আমাদেরকে পাঠিয়েছেন আশ্চর্য হয়ে গেল আজিব আশ্চর্য কথা আমি সন্তান পাসন এখন এত বয়সে আর আমার স্বামী তো বহু বয়স হয়ে গেছে আশ্চর্য হওয়ার এরপরে এই দুইজনের পক্ষ থেকে আল্লাহ পরবর্তী পর্যায়ে আল্লাহ তালা অনেক এত দান করলেন শুধু ইসহাককে দিয়ে আল্লাহ ক্ষমত করলেন না ইসাহের মাধ্যমে তার নাতি আসলো ইয়াকুব আলাম তার মাধ্যমে কি বিরাট লিস্ট অব দ প্রসাল সংখ্যা আল্লাহ এই সমস্ত কথাবার্তা আল্লাহের লোকদের দেখো নাজিল করেছি উনি ঘরে বসে বসে এগুলো বানান আমি তোমাদেরকে কি একটা সুন্দর ইতিহাস শুনাই কোন ইতিহাস থেকে তোমরা আসছ আর আজকে আমার নবীর সঙ্গে তোমরা এরকম উল্টাপাল্টা কাজ করো তোমরা কোন ঘর থেকে এসেছ কোন জাতি কোন পূর্বপুরুষ তোমাদের ছিল এবং এইভাবে নবীদের কাহিনী বলে পরবর্তী হাজারের পক্ষ থেকে যে আসছিল ইসমাইল তার কথা শুনলেন এরপর আরেক লুতাম ইব্রাহিম আলাহ সাল্লামের বংশের সরাসরি বলা যায় না কিন্তু একটু রিলেশনশিপ আছে কোনো কোন রেওয়ায়তে তিনি চাচাতো ভাই আর কোন কোনো রেওয়য়েতে তিনি হচ্ছেন ভাতিজা তো ইনডাইরেক্টলি আপনার নিজের ঔরস না হইলেও তো বংশের মধ্যে পড়ে সেই হিসাবে মেনশন করা হয়েছে আল্লাহ তালা বলছেন পরবর্তী পর্যায়ে এই সবগুলো নবীদেরকে আমি সমস্ত বিশ্ববাসীর উপরে মর্তব্য দান করেছি মর্যাদা দান করেছি তাদেরকে নবুয়ের আসনে ভূষিত করেছি এই দায়িত্ব দিয়ে তাদেরকে আমি ভূষিত করেছি উল্লেখ করেছি শুধু তারাই না আরো নবী আছে তাদের পিতা এবং দাদা পূর্বপুরুষ থেকে কিছু তাদের পরবর্তী বংশ থেকে আহ কিছু তাদের ভাইদের থেকে ভাই ভাতিদের মধ্যে থেকে এরকম অনেক নবী পাঠিয়েছি তাদেরকে আমি বাসাই করেছি সিলেকশন ছাড়া কি নবী হয় নাকি আল্লাহ ভালো মানুষগুলোকে বাসাই করে নবুয়তের জন্য চুজ করেন ওয়াহাদ মু সবাইকে আমি সেরাত মুস্তাকিমে দিকে হেদায়ত দিয়েছি সেই সেরাতের মুস্তাকিমেদিকে হেদায়ত দেওয়ার জন্যই তোমাদের কাছে আখিরি নবী পাঠিয়েছি এভাবে তালা করছেন তাদের সামনে যে এই যে কয়জন নবীর নাম এসেছে এরকম ভাবে আরো কিছু নবী বিভিন্ন জায়গায় এখানে কয়জন নাম এসেছে এখানে ইব্রাহিম এক নম্বর ইসহাকুব দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া আইসা ইলিয়াস ইসমাইল আর কয়েকজন মেনশন করা আরো মানে মোট পঁচিশ জন আট বাকি আছে তাদের কথা অন্য জায়গায় আসছে জুল ক্যাপেল এরকম করে আরো কিছু নাম এসেছে আদম আলা এরপর এরকম যে ইসলাম এইভাবে সে অনেকের সংখ্যা কত এই অঙ্কের এই সংখ্যাটা কোন সহিবায়তে পাওয়া যায় না কিন্তু বাকি আল্লাহ তালা বলেছেন যে আমি অনেক নবীদের কথা আপনাকে তাদের পেশা কাহিনী উল্লেখ করেছি ওয়ারুসুল আল্লাম নকসম আলেক এবং অনেক নবী পাঠিয়েছি যাদের কোন কেসা কাহিনী নাম বৃত্তান্ত কিচ্ছু আপনাকে বলিনি মেনশন করা হয়নি অনেক এসেছে শত শত নয় হাজার নবী পৃথিবীতে তবে আমাদের দেশে কিছু আবার যে মুখস্থ করার চলে কত নবী আসেন পৃথিবীতে এক লক্ষ চব্বিশ মতান্তরে দুই লক্ষ চব্বিশ এত মতান্তর হয় কেমন মতান্তর ও যদি হইলে মানায় এক লক্ষ চব্বিশ হাজার নাকি যে সমস্ত রেওয়ায়তে এগুলো পাওয়া গেছে এই কোন রেওয়ায় সহি মানদণ্ডে উত্তীর্ণ নয় তো নাম্বারটা কে জানেন আল্লাহ জানেন আমাদের আখিরি নবী মোহাম্মদ সাল্লা যদি সহি বলতেন যে আল্লাহ এতজন নবী পাঠিয়েছেন তাহলে আমাদের বিশ্বাস করতে কোনো অসুবিধা ছিল না যাই হোক তাহলে মানে আমাদের কাছে আর সবাইকে আল্লাহ ইত তারা অত্যন্ত সিলেক্টেড আল্লাহ তালার মনোনীত বাঁধা বাসাই করা হয় আর সবাই একই রাস্তার দিকে ডেকেছে ইলা সেরাতম মুস্তাকিম কয়টা একটা আমাদের জন্য যে নাসারা মুসলিম সবাই এক রাস্তায় থাকার কথা এটি হচ্ছে আল্লাহ হেদায়াত এই রাস্তায় যাদেরকে আল্লাহ টিকিয়ে রাখেন যারা আল্লাহর পক্ষ থেকে হৃদায়িত্ব পেয়ে যায় তাদের কিসমত অনেক ভালো যাদেরকে আল্লাহ চান তাদেরকে হে দান করেন আর কিছু লোক যারা এই রাস্তায় আসে না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 Salma Designer Abaya House 118 Whitechapel Road London E1 1JE Zalika hudallahi <laughs> yahdi bihi man yasha'u min ibadihi itihutshi allah hirida allah dakano rasta jake chan tarbangladesher moddho theke তাদের তারা যা কিছু আমল করত সব কিছু বেকার হয়ে যেত বরবাদ হয়ে যেত নষ্ট হয়ে যেত এরা কেউ সেরে করেনি এই ন এবং নবীদের দ্বারা পরিপূর্ণ অনুসরণকারী ছিলেন তারাও কখনো সেরে করেননি আর কেউ যদি কখনো সেরে করে তাহলে লাহাবেতা তাদের সমস্ত আমল কি হয় বরবাদ হয়ে যায় যত ভালো কাজ করুক যত নেক কাজ করুক কিছু কবল হবে না কাজেই যারা উন্মতের দাবিদার দা ইহিদিনের মধ্যে যারা শেরেক করছে তাদেরকে আল্লাহ তালা এখানে ওয়ার্নিং দিচ্ছেন তোমাদের পূর্বপুরুষদের দাবি করো তারা যদি সেরেক করতো তাহলে তারাও বরবাদ হয়ে যেত তারা কেউ শেরিক করেনি এই যে উপরে উল্লেখিত নবীগণ এবং তাদের অনুসারী তারা সবাই তাদেরকে আমি কিতাব দিয়েছি নবীদেরকে হুকুম দিয়েছি শরীয়ত দিয়েছি আর নবুয় দান করেছি কিতাব দিয়েছি শরীয়ত দিয়েছি নবুয় দিয়েছি এই সিলসিলায় আখেরি নবী তোমাদের কাছে আসছেন বা ইহা হা ওলা ফেয় কালনা বিহা কাউমা ফাঁকা দেওয়া ক্যালনা বিহা কাউমা লাইসু, বিহা বেকা ফেরিন এখন এই নবী মোহাম্মদকে রক্ষা করে আল্লাহ বলেন এই যে লোকগুলো এমন করে বসে আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আপনার জন্য আমি কিছু লোককে চুজ করেছি আমি কিছু লোককে বাসাই করেছি ইমান কবুল করার জন্য তারা কখনো এই রাস্তাতে এই আপনার দাওয়াতকে তারা কুফরি করবে না তারা মেনে নিবে অস্বীকার করবে না আল্লাহ করে দিলেন কয়েক বছরের বাধা বিপরীত মানুষ ইসলাম কবুল করা শুরু করে দিল মদিনায় যাওয়ার পরে ইসলাম কবুলের পরিমাণ বেড়ে গেল থামাক্কার পরে গোটা আরব দেশ ওনার দাওয়াত কবুল করে ফেললো অলমোস্ট এবং ওনার ইন্তিকাল পরে পৃথিবীর বিশাল অংশে দিনের এই দাওয়াত পৌঁছে গেল আল্লাহ বলছেন বিহা কৌমা আমি আমন লোকগুলোকে বাসাই করে তাদেরকে দায়িত্ব দিয়েছি তাদেরকে কবুল করার তফফিক দিয়েছি যারা আপনার সঙ্গে কুফরি করবে না ইমান আনবে এদেরকে আল্লা হেদায়ত দিয়েছেন হেদায়তের রাস্তায় তারা ছিলেন ফবে হুদা হুমক আপনি তাদের হেদায়েতের তরিকাকে আপনি নিজেও ফলো করেন তাহলে এখানে আল্লাহ তালা লিঙ্ক দেখাতে চান যে আগের নবীদেরকে ফলো করে করে আপনি একই লাইনে আসেন এখানে তাদের জন্য বনি ইসরায়েলি যারা অস্বীকার করছে মানতে তাদের জন্য আরেকটি মেসেজ যে আমার নবী তো তোমাদের ওই নবীদেরকে ফলো করবে তিনি আলাদা কোনো রাস্তায় যাবেন নাকি সব এক রাস্তা ফলো করতেছেন আপনি বলি দেন আমি কোন তোমাদের কাছে প্রতিদান পুরস্কার পারিশ্রমিক চাই না কোন স্যালারি চাই না কোন আমাকে এর বিনিময় ফি দিতে হবে না বিনামূল্যে আমার দায়িত্ব আমি আদায় করি এর বিনিময়ে কোন পারিশ্রমিক দিতে হবে না তোমরা এর পরেও কবুল করবে না বিশ্ববাসীর জন্য এটা এক স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর দিকে ডাকার এই কাজ সবাইকে মনে করিয়ে দেওয়া তারপরে এখন এই আল্লাহ পক্ষ থেকে ডিক্লেয়ার করে দেওয়ার জন্য রসুল্লাহ সাল আলী সালামের কাছে যখন এই ফরমান আসলো আল্লাহ তালা তাদেরকে দাওয়াত কথা নিজের পক্ষ থেকে বুঝাই দিলেন এইভাবে আপনি তাদেরকে তেলাওয়াত করে শুনান শোনার পরে কত সিরিয়াস কথা আল্লাহ তাদেরকে বললেন বলার পরে তারা কি কবুল করে ফেললো আজকালকার জমানায় ইসলামকে কি সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে না ইসলামের দুশ্মনী ইসলামের বিরুদ্ধে দুশ্মনী পৃথিবীর বহু জাতির থেকে কোন সময় জন্য বন্ধ ছিল না সময় দুশ্মনী চলেছে তখন তারা কবল করল না তখন আল্লাহ তারা এরপরে বলছেন ও মাদারুল্লা হা হা কাকাদি তারা আল্লাহ না। আল্লাহ তালার এই নবীকে পাঠানো হয়েছে আল্লাহ তালা অহি দিয়ে পাঠিয়েছেন এটাকে তারা গ্রহণ করল না প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো কোন আল্লাহ সঙ্গে তারা বেয়াদি করছে তারা কি খেয়াল করেছে আল্লা শাহানুকুমে আল্লাহ খেয়ে তারা শরীরে চ্যালেঞ্জ করছে আল্লাহ নবী কে কার্লা তালা মরে গেলে কার কাছে যাবে আল্লাহর কাছে এত সাহস আল্লাহর কথা না প্রমাণ করছে কাদের নবীর কথা না মানা মানে আল্লাহর কথা না তারা বলে বসলো আল্লাহ মানুষের উপরে আল্লাহ কিছু নাজির করেন্লাহ নাজির করেছেন ওয়াহি তারা বলে যে না আল্লাহ এরকম কোন ওহিনাজির করেন আল্লাহ নাজির করেছেন তারা না করে নাই আল্লাহ সাথে আজকে যারা মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে ইসলামকে চ্যালেঞ্জ করে আসলে চ্যালেঞ্জ কাকে করে আল্লা করে এই জন্য ভরসা রাখা উচিত যে চ্যালেঞ্জ করে আমাদের একেবারে সব শেষ করে দিলে আমাদেরকে উড়াই আমাদেরকে আর এই পৃথিবীতে থাকতেই দিবে না। এখানে ঘাবড়ে গেলাম আমরা মন এত খারাপ প্রত্যেক দিন মিডিয়া খুললেই তো পাওয়া যায় খবর ইসলামের পক্ষে না বিপক্ষে বিপক্ষে তো আমাদের কে আমরা যখন পড়ি মনে হয় মনটা এত খারাপ হয়ে যা হারে আল্লাহ কই যায়। প্রত্যেক দিন এত দুশ্মনী মোকাবিলা ঠিক বুক আপনি আমরা মনে হয় যেন হতাশ হয়ে যায় মাঝে আসে না তো আল্লাহ আমাদের দু সঙ্গে করে আল্লাহর সঙ্গে করে তো আল্লাহ এই জন্য আমরা আল্লাহর উপরে ভরসা করে টিকে থাকতে হবে রসুল্লাহ আল্লাহ তালা কি বলেন মা ইল্লা ওমা সবরুক সবরকে নাকি আল্লাহকে সাথে নিয়ে সবর করেন তো আল্লাহ যদি সাথে থাকে অসুবিধা হোক না অনেক মোকাবিলা ঠিক আছে আমরা চোদ্দোর পারি হেকমাতের সাথে আমাদের সমস্যা কমে আমরা চেষ্টা করব কিন্তু যেটা আমরা চেষ্টা করি আটকাতে পারিনি প্রচার প্রভাক মুখকে থামানো যায় না সেটার দায়িত্ব আল্লাহ তালা নেবেন সেটা আল্লাহ তালা আমাদের সাথে আছেন এত ঘাবড়ানোর কোনো কারণ নেই আমরা নিরিবিলি নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের দিনের এই কাজ চালিয়ে যেতে হবে কেউ কেউ তো অনেক সময় মনে করে যে যদি খুব প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে কোন মুশকিল পরে যায় তা আমি যদি মেসেজ দিই যে না আমি এত কনজারভেটিভ মুসলিম না আমি একটু লিবারেল মুসলিম একটু উদার মুসলিম এটা বললে কিনা একটু বিপদ কমে কিনা এরকম কেউ কেউ চিন্তা করতে পারে আমি আমি আমি মুসলিম না তার মানে আমি মোটামুটি যখন যখন যেখানে যেমন তখন সেখানে তেমন হ্যাঁ এরকম করলে অনেকেই খুব খুশি হয়ে যাবে আল্লাহ যখন বাধা প্রতিবাদ বিরোধিতা দুশ্মনী বেশি হয় তখন আল্লাহ তালার তাহান আপনি বলেন যে আপনার কাছে ওহি আসে মানুষের কাছে ওহি আসে কি তারা এটা অবিশ্বাস করে কি ওহি কি ফেরিস কাছে আসবে তাহলে বলেন তাদেরকে জিজ্ঞাসা করেন মানাবাদে নূর ছিল মানুষের জন্য হেদায়ত ছিল ইয়া আনত নূর এবং হেদায়তালু নহ করা তুই তোমরা এই কিতাবগুলোকে কি করেছো কারাতিস বানিয়েছ কারাতিস কাগজ মানে পুস্তক বই আকারে তোমাদের কাছে যে এই কাগজ আছে এই কিতাব আছে এবং এটা থেকে তোমরা যে কপি করে করে অরিজিনাল কিতাব থেকে তোমাদের মধ্যে কপি বানিয়েছ তারা তখন কপি করতো কপি বানাত বিভিন্ন তাদের ধর্ম সুবিধা মতো এই কপির মধ্যে চেঞ্জ করত। আল্লাহ কিতাব লেখা সরাই দিয়ে নিজের সেখানে লেখা আর নবী আজবির মুহাম্মদ আহমদ এবং তার কি গুনাগুন আছে কিছু লক্ষণ আছে এগুলো অনেকগুলো তারা মুছে দিয়েছে কেটে দিয়েছে অথবা পড়ার সময় সেটা হাত দিয়ে বাদ দিয়ে বাকিটা পড়ে তাহারিফ এই খবর আপনারা শুনেছেন আগে অন্যান্য সুরাতে আসছে ইউ হারে ফুলিমা কথাবার্তাগুলো আল্লাহ বাক্যগুলো কালামগুলোকে তারা কি করে চেঞ্জ করে ফেলে জায়গা মতো পড়ে না রাখে না ঠিকানা উঠাই দেয় এরকম তোমরা করো তুপদু না হা কিছু তোমরা প্রকাশ করো অতু না কাবার লুকেই রাখো এগুলো সাধারণ আম পাবলিক শোনাও না ও শোনাইলে তো আখরি নবী সমস্ত খবর সেখানে পাওয়া যাবে আর সেই কিতাব থেকে তোমরা অনেকে শিখেছিলে তোমাদেরকে শেখানো হয়েছে যা তোমরা জানতেনা এবং তোমাদের পূর্বপুরুষ জানতো না আল্লাহ তালা কিতাবের মাধ্যমে তোমাদেরকে অনেক কিতাবের জ্ঞান দিয়েছিলেন এইগুলা এগুলা তোমরা কোথেকে জ্ঞান পেয়েছিলে আজকে তোমরা দাবি করা তোমরা তোমাদের কাছে ধর্মগ্রন্থ আছে মুসা আল্লাহ সালামের ঈশা আলাহ সালামের কোথেকে পেয়েছিলে কে দিয়েছিল মানহানজালা এগুলা নাজির করেছিল কে অরিজিনালি পিওর ওয়ান আপনি বলে দেন এগুলা আমার আল্লাহ নাজির করেছিলেন যে আল্লাহ সেখানে নাজির করেছেন সে আল্লাহ আপনার কাছেও নাজির করেছেন সেটা যদি তারা মানতে পারে যে মূসা আল্লাহ সাল্লামকে ইসা আল্লাহ আসসালামকে আল্লাহ তালা গিতার নাজির করেছেন আর মোহাম্মদ সাল্লা নাজির করতে পারেন না আল্লাহ তালা এটাকে কেন তারা মানছে না আর উল্টা পাল্টা কথাবার্তা বলে খেলাধুলা খেলতামাশা এগুলা ফান বানানো এগুলো করে করুক তাদের সঙ্গে তর্ক করে বুঝাতে বুঝাতে মাথা পানি করে ফেললেও তারা বুঝবে না এই জন্য অনেক সময় আপনি কেউ যদি বুঝতে চায় তাদেরকে আপনি বুঝানোর চেষ্টা করতে পারলে ভালো আর যদি কখনো বুঝতেই চায় না তারা তাদের কথা পেঁচাতেই থাকে পেঁচাতেই থাকে ব্রেইনটাকে তারা ব্লক করে নিয়ে এসেছে তাদেরকে আপনি ঘণ্টাখানিক বোঝালে কোনো কাজ হবে মাঝে মাঝে খ্রিস্টান মিশনারি লোকেরা আপনা বাড়ির সামনে আসে তাই না দাওয়াত নিয়ে আসে দেহবাস ইত্যাদি এখন কোন কোনো সময় হয়তো আপনি চিন্তা করেন তাদের সঙ্গে বসে, তাদেরকে কিছু কথা বলি আমি উল্টা দাওয়াত দেব। ঘন্টা কথা বলা পরে কি মানে হয় কোন কাজে আসবে না সবাই নষ্ট দেহে তাদের সঙ্গে কথাবার্তা বলার মধ্যে ফায়দা হয় যেমন জাকির নায়কের পৃথিবীর আলোচনা দেখা যায় আমাদের মধ্যে প্রশ্ন করে না এবং তিনি যখন উত্তর করেন সেটার একটা মোটামুটি মেজরিটি চাইছে বলা যায় পজিটিভলি এই কথা বলার সুযোগ আছে এরকম ঠিক আছে কিন্তু যখন শুধু তর্ক বিতর্ক তর্ক বিতর্ক করতে থাকে কথা শোনার কোন গ্রহণ করা মানসিকতা নাই দা তখন সময় নষ্ট না করে অন্য জায়গায় চলে যায় তো আল্লাহ তালা রসুল্লাহ বলছেন ওদের সঙ্গে ডাকি অনেকক্ষণ কথাবার্তা বলে কয়েকদিন পর্যন্ত তর্ক বিতর্ক করে ওদেরকে কনভিন্স করবেন আপনি আশা ছেড়ে দেনবউমিয়াল আবু তাহলে আপনি আল্লাহর কথা বলে দিয়ে কিছু এরপরে আপনি তাদেরকে ছেড়ে দেন তারা তাদের বাজে কথাবার্তা নিয়ে তারা যা চর্চা করে না তর্ক বিতর্ক তরিকায় দাতি কাজ খুব ভালো ভালো কাজ নাকি এটা অনেক জায়গায় নিষেধ করেছেন আল্লাহ হ্যাঁ কিছু কিছু সময় বলেছেন হুম বিলি আহসান সুন্দর তরিকায় যদি কিছু কথাবার্তা বলা লাগে তাহলে সুন্দর তরিকায় কথাবার্তা বিতর্ক করে ছেড়ে দেন কিন্তু যে কথা যে ডাল শুধু তর্ক বাড়ে এরকম বিনিময় ইসলাম প্রতিষ্ঠা করে তর্কের মাধ্যমে কনভিন্স করা যায় তর্ক জিদ বাড়ে শুধু এরকম অনেকে বিভিন্ন গ্রুপ দেখা যায় মসজিদের সামনে বাড়ায় দুইজনে দুই রকম চিন্তায় খালি তর্ক করে সমানে ডিবেট করে তো এরকম ডিবেট করে করে পরে মেজাজ গরম হয়ে যায় জিদ উঠে শান্ত করে এই মুহূর্তে থামিয়ে দিয়ে করে আসসালাম আলাইকুম ভাই তাহা আজকে আরেকদিন কথা হবে ইনসন্দ কি সুন্দর করে কেটে পড়বে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 তাদের বিতর্ক মোকাবিল আল্লাহ তালা আবার কনফার্ম করছেন জবাব দিচ্ছেন আমি মুবারক বরকতময় কিতাব এই কিতাব সত্য বলে গাওয়া দিচ্ছে সাক্ষী দিচ্ছে আল্লাহ বাইনে দেহি তাদের সামনে যে কিতাব ছিল সেই কিতাবও ঠিক ছিল এই কিতাবও ঠিক তাদের অরিজিনাল কিতাব এই কিতাব সব কয় জায়গা থেকে আসছে এক জায়গা থেকে এসেছে এই কিতাব সাক্ষী দিচ্ছি আমরা তাদের কোরআন কে আমাদের ঠিক ছিল এবং আগে কিতাব গুলো সাক্ষী দেয় এ কোরআন ঠিক কিন্তু তারাই এখানে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কেন পাঠিয়েছি বলে আপনি যেন উম্মুল করার লোকদেরকে দাওয়া দেন আর তার আশেপাশে যারা আছে আল্লাহ কোন সেটা হচ্ছে উম্মুল কোনটা। জনপদের মা শহর বন্দর গ্রামের মা মূল আবাস স্থল পৃথিবীর মধ্যে আল্লাহ সেন্টার সেন্টার পয়েন্ট বানিয়েছেন যে জায়গাটাকে সেটা হচ্ছে উম্মুল করা অর্থাৎ মাক্কা আল কার করিম সাল্লা আল্লাহ তালা কোন এলাকায় পাঠিয়েছেন মাক্কাতে পাঠিয়েছেন সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল এটাই পৃথিবীর আদি আবাস স্থল এবং এই পৃথিবী যখন জমিন থেকে পানি থেকে জমিনের সৃষ্টি হয়েছে একসঙ্গে পুরো জমিন কি মাথা চারা দিয়ে একসঙ্গে উঠছে চর জাগে যেভাবে আগে একটুখানি জাগে তারপরে আস্তে আস্তে বাড়ে এই চর জায়গার জমিনের প্রথম যখন উৎপত্তি হয় সেটা শুরু হয়েছে এখনো পৃথিবীর কেন্দ্রস্থল বলতে গেলে মক্কা এশিয়া আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া সমস্ত মহাদেশগুলোর মোটামুটি একটা যদি আপনি পরিমাপ করেন তাহলে এখনো মক্কার অবস্থানটা কোন জায়গায় সব দিকে মানে এটা একটা মধ্যস্থল জায়গায় এবং সেখানকার জন্যই সেই জায়গাকে সামনে রেখে আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লা পাঠিয়েছেন এই জন্য উম্মুল কড়া বলতে বোঝানো হয় মক্কা শহরকে উনি প্রথমে তো আমেরিকার লোকদেরকে দাওয়া দিতে পারেন নাই কাদেরকে দাওয়া দিয়েছেন মক্কার লোকদের আগে দাওয়াত আপনি এবং ওমান হাওলাহা যারা তার পাশে আছে থেকে না আসে আশেপাশে বলতে গেলে মক্কার পরে ওই দিকে ঐটাই তো বড় শহর এরপরে এইদিকে তাই আকিছ ছিল ওমান হাওলাহা আপনি এইদিকে দাওয়াত দেন উম্মুল করা হচ্ছে মক্কা শহরে নাম এই মক্কা শহরে একটা ইউনিভার্সিটি হয়েছে সেটা নাম দিয়েছে ইউনিভার্সিটি তো আপনি সেইখানে দাওয়াতি কাজ করেন তাদের দিকে আপনি নজর দেন বোঝা গেল এখানে একটা ইন্ডিকেশন আছে যে ইহুদিন আসার বেশি কবুল করবে না বরঞ্চ মুশরিক যারা আছে উম্মুল কোরআ তারাই একদিন কবুল করবে যদিও তারা ওনাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে কোন জায়গায় মোদিনায় পাঠিয়ে দিয়েছে হিজোর করে চলে গেছে কিন্তু পরবর্তী পর্যায়ে করার লোকেরা কি দাওয়াত কবুল করেছে না করেনি ফাতে হল আফা জাহালের ছেলে একর ওই ভূমিতে আর থাকবো না যে ভূমি মুহাম্মদের কবজায় চলে গেছে চলে যাচ্ছে সাগর পাড়ে দিয়ে আরব লোহিত সাগর পাড়ে দিয়ে চলে যাবে ইথিপিয়া বা মিশরে তার স্ত্রী ইসলাম কবুল করে ইসলাম কবুল করেছে তার স্ত্রী বললো আমার স্বামীকে নিরাপত্তা দিবেন ইসলাম কবুল করলে তোমার স্বামীর নাম কি আবু জাহাল বড় দুশ্মন ঠিক আছে দিলাম নিরাপত্তা বলছিলাম আরেকদিন যে সে জেগদার এসেছে দৌড়ে আসলো তার বিষয়ে দেখেছে তুমি ইসলাম কবুল করো আমি তোমাকে নিয়ে যাব কথা দিয়েছে কথা দিয়েছে চিন্তা করি ফেরত আসে আল্লাহ তাকে পরিবর্তন মানসিক পরিবর্তন করে দিলেন যাইতে যাইতে রসুল আপনার কাছে গিয়ে একদম এখলাসের সাথে কালিমা পড়ে আর বলল যে এই শক্তি দিয়ে শরীর দিয়ে যা জানেন এখন থেকে আমি তার চেয়ে বেশি ব্যবহার করব ব্যবহার করেছে এবং ইয়ার যুদ্ধে শাহাদত বরণ করেছে শুধু শাহাদত বরণ করেন না যে কয়জন সেখানে আহত হয়ে কাতরাচ্ছে মরে যা যান হয়ে যাবে আর শুধু চিৎকার করছে পানি পানি তখন পানি নিয়ে দৌড়ে আসলো একজন বলল যে আমি পানি মুখে নিচ্ছে বলে যে পাশে যারা হারে পানি তার বেশি দরকার সে মুখের কাছে নিচ্ছে আরেকজনের হারে পানি তারও দম যাচ্ছে সেটা তার কাছে যাও যেতে যেতে দেখে যে সেটাও মরে গেছে প্রথম জনের কাছে আসছে সেও মরে গেছে পরের জনের কাছে আসছে সেও মরে গেছে সবাই পানি ছাড়িয়ে মরে গেছে এই মরে যাওয়া কয়েকজনে একজন হচ্ছে একরামাক যে ইসলামের এত বড় দুশন ছিল যারা ইসলামের করে তাদের বিরুদ্ধে আমরা মানসিক ভাবে খুব ক্ষেপে যাই মমেন দাওয়াতি কাদের চিন্তা মাথা থেকে সরাবে না হ্যাঁ যদি এরকম দুশ্মনী সামনা হয়ে যায় সেটা তো রসুল্লাহ সাল্লা হাতের ময়দানে করেছেন কিন্তু এর পরেও আল্লাহ তালা এরকম মক্কা লোকদের তো সবাই ইসলাম কবুল করে ফেলল তখন পরবর্তী পর্যায়ে সত্যি এই মক্কা এবং তার আশেপাশে আল্লাহ ইসলামের জন্য কবুল করে দিয়েছেন করতে বললেন আল্লাহ যারা সত্যিকার আখ প্রতি ইমান আনে তারা এই নবীর প্রতি অবশ্যই ইমান আনে ইহুদিনাসাদের মধ্যে কেউ যদি সত্যি আখেরাতে বিশ্বাস করে সত্যি বিশ্বাস করে সেই নবী মোহাম্মদকে বিশ্বাস না করে তার কোন উপায় থাকবে না তারা সত্যি চলে আসে। আ আর এবং তারা তাদের নামাজের মধ্যে সব সময় গায়েম থাকে কায়েম থাকে নামাজের হেফাজত করে তাহলে যদি কেউ ভালো মুসলিম হতে হয় আখেরাতের প্রতি যা সত্যি আছে সে কি নামাজ কাজা করে করে বেড়ায় যার জীবনে নামাজের এই কি ভালো মুসলিম হতে পারে কখনো নয় তাহলে ভালো মুসলিম হওয়ার জন্য আখিরি নবীর প্রতি আল্লাহর প্রতি ইমান আখিরি নবীর প্রতি ইমানের পরেই যে কাজটা লাগবে সেটা কি আসলা আসলা ইন্তেকালের আগ মুহূর্তে শেষ কথার মধ্যে এই কথাটা অন্যতম শেষ কথা আসল আসালে উম্মত আমার উম্মত নামাজ নামাজ আর উম্মতের মহব্বত করি এই নবীর মহাব্বত করি উম্মতেরা অনেকে নামাজকে তরক করে খেললাম হেয়াইলাই আউ কিয়াম উম কলুম ই في তু আখ্রিজু আকুল আলিও মা তুজ না আগা বাল হুনে বিমা কু তুম তাকু যে ব্যক্তি বানিয়ে বলে অভিযোগ দায়ের করে বলে আল্লাহর প্রতি দোষারোপ করে বলে মিথ্যা কথা বলে যে আল্লাহ নাজিল না করি বলেন আল্লাহ বলেন নাজিল করেছে অথবা কোন ব্যক্তি নবী না হয়েছে আল্লাহর কাছে নাহলে কত বড় জালিম সে হবে অমান কাম জালাল্লাহ আর কেউ যদি বলে আমি নাজিল করব যেভাবে আল্লাহ তালা নাজিল করেছেন এরকম দাবি করেছিল মুসাইল আল কাজ ওকে এই মুসাইল আল সে দাবি করেছিল এবং পরবর্তী পর্যায়ে আসিন কাব এরকম অনেক জনে দাবি করেছে মিতা নবীর যে আমার কাছে নবুয় এসেছে ওহি এসেছে এরকম অবশ্য কেউ যদি করে তার সে বড় জালিনতে কেউ না তোমরা কি আমার নবী মুহাম্মদকে কে ওইরকম মনে করেছ কখনো নয় আর যারা এরকম সহিজিল হওয়া জিনিসকে অস্বীকার করে মানতে অথবা যারা নিজেরা ওই নাজিল হয় নাই মিথ্যা গ্রুপের শাস্তি কি হবে শোনো না আপনি যদি দেখতেন হে নবী এই জালিমদের যখন মৌতের সাকারাত আসে মৌতের কঠিন শাস্তি যখন তাদের সামনে পতিত হয় তাদের কি অবস্থা ঢুকাই দেন রুহ আনার জন্য জালিমরা কাফেররা ফাশিকরা মজরিমরা গুনাগাররা যখন মৌতের ফেরেস তাকে দেখে তখন তারা কি করে তাদের রুখ ঘাবড়িয়ে শরীরের ভিতরে পালিয়ে যায় হাদিসে বিস্তারিত এসেছে রুহ এক জায়গায় থাকে না সত্র হয়ে ছুটকে নিজেকে লুকিয়ে ফেলে এমনকি হাতের আঙ্গুলের ভিতরে এসে ঢুকে আইদিহিম তাদের হাতকে প্রসারিত করে ধরেন রুকে টানার জন্য রুহ ভিতরে যাও ওনারা টানেন ভিতরে যাও টানেন টানা করতে করতে ছিঁড়ে ছিঁড়ে বের হয় বের হওয়া আজকে তোমরা তোমাদের বের করে আনো বের হতেই হবে তোমাদেরকে অপমানের আজাব মোকাবেলা করতে হবে আজকে এবং এখান থেকেই প্রমাণ হচ্ছে যে এই সমস্ত জালিমদের রুহ কবজে করার সময় ফেরস তাদেরকে আজাব দান করে তাদের এই রুখক যারা অনেক আজাব হয় শাস্তি হয় তাদেরকে তারা মানে পিটান আঘাত করে ফিজিক্যালি তাদেরকে মারধর করে এই আজাবটা তাদের হয় আপনি যদি দেখতেন সে আজাবটা কত মারাত্মক কি পরিমাণ কষ্ট তারা তখন ফেস করছে কেন এরকম বিমা কুন্তাকুলুনা আল্লাহরাল হক আল্লাহ তালার ব্যাপারে না হক কথা বলেছ আল্লাহ নাজির করেন নাই মিথ্যা দাবি করেছে আরেকজন মিথ্যা দাবি আল্লাহ নাজির করেছেন আমার কাছে ওটা যদি আপনি দেখতেন অকুন্তমান আয়াতিমন তোমরা যে আমার আয়াতকে মানতে অহংকার করেছ দাপটের সাথে এটাকে প্রত্যাখ্যান করেছো তোমাদের গলা অনেক লম্বা ছিল তোমাদের হাতে মিডিয়া আছে সারাদিন ইসলামের বিরুদ্ধে শুধু নবীর নয় পরবর্তী যখন করবে এই সময় আল্লাহ তাদেরকে তখনই দেখিয়ে দিবেন কি শাস্তি তারা পেতে পারে কিছুটা তখনই দেবেন শুধু আখ রাতে জাহান নামের জন্য রেখে দেবেন না আল ইউন মৃত্যুর সময় আজকেই কিছু তোমাদেরকে শাস্তি দেওয়া হবে নগদ বাকিটা তো পরে আসবে আর যখন তাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ তালা তখন তাদেরকে লক্ষ্য করে বলেন আসছো আমার কাছে একলা একলা চলে এসেছে তোমার বাহিনী কই তোমার দলবল কই তোমার বিরাট সাম্রাজ্য রাষ্ট্র শক্তি কই তোমার আর্মি কই তোমার মিলিটারি তোমার তুমি একলা এসেছ তোমার সঙ্গে সবাইকে নিয়ে এসে যে সবাই একসঙ্গে দলে বলে কিছু করা যায় কিনা কেউ কাউকে হেল্প করতে পারো কিনা কিচ্ছু না একলা আসতে হবে কেনাকালামার র যেভাবে আমি তোমাকে একলা পয়দা করেছি একলা দুনিয়াতে এসেছ কেউ যদি আমি একলা আসিনি আমরা সঙ্গে আসছেন রে আপনি আপনার জগতে আসছেন তিনিও তার জগতে আসছেন একলাই আসতে হয় একলাই যেতে হয় আমি যেভাবে এক তোমাকে পায়দা করেছি তুমি একলা এসেছ এসেছিল দুনিয়াতে আজকে আমার কাছে একলা এসেছ আর যদি সবগুলো গোষ্ঠী সহ দলবল সহ একসঙ্গে যদি হাজার হাজার আল্লাহ আল্লাহ নেওয়ার জন্য তুমি আর তোমার আল্লাহমান তোমাদের দুইজনের মধ্যে কোনো মধ্যস্থতাকারী অথবা কোনটোর থাকবে না একলা তুমি আর তোমার আল্লাহ বলবে তোমাকে সব জব করা হবে আর তোমাদেরকে যা দিয়েছিল আমি যা দিয়েছিলাম কত দুনিয়ার সম্পদ কত দুনিয়ার শক্তি পাওয়ারের সোর্স তোমাদের হাতে ছিল সব ফেলে এসেছ কিচ্ছু তো সাথে আল্লাহ না আল্লাহ না কেন কিছু কই সেগুলো আল্লাহ তালা খোঁচা দিয়ে দিয়ে কথা বলবে কই তোমার সুপারিশকারী কই এখন থানায় ফোন করে বড় ক্রিমিনাল কে ছেড়ে দেয় দেয় না আর উপরে থেকে ফোন আসলে জি স্যার কই এখনই স্যার ছেড়ে স্যার ভুল করছি সরি কই তোমার সুপারিশকারী তোমার জন্য যে রেকমেন্ড করেছে কই এখন তুমি শরিক মনে করেছ আর এই পিচ্ছি মাস্থানগুলো বড় মস্তান গডফাদার বড় মস্তানগুলোকে কি মনে করে তারা এত ক্ষমতা আছে আল্লাহ ক্ষমতায় তারা আছে মনে করে আল্লাহ এত ক্ষমতা আছে তারা বিশ্বাস করে না মাহলুকের হাতে এত ক্ষমতা বিশ্বাস করে তোমরা এত পাওয়ারফুল আস তোমাদের কোন অসুবিধা হবে না কোনো বিপদ আসবে না তোমাদের সব ঠিকঠাক আছে সব কিছু হারিয়ে গেল যা কিছু তোমরা ধারণা করছিলে কিছু ফানুষ হয়ে মানুষের মতো উড়ে গেলেও কিছুই বাকি থাকলো না আল্লাহ রবীন্দন এইভাবে তাদেরকে তখন হতাশ করে দেবেন কিছুই তাদের বাকি থাকবে না সব রেখে যাবে হান আল্লাহ এই যে দুনিয়ার মধ্যে মানুষ যারা জালিম আল্লাহ দুশ্মনী করে তাদের যে কত ক্ষমতা আছে তারা মনে করে সমস্ত ক্ষমতা তাদের হাতের মধ্যে আছে কোন চিন্তা নাই কিন্তু তখন তাদের সময়টুকু এসে যাবে সব ফেলে কিভাবে চলে যাবে হায় হায় কিচ্ছু তাদের কোনো কাজে লাগবে মালিয়া সুলতান ইয়া ও আফসল করে বলবো যে আমার মাল কোনো কাজে লাগলো না আমার সম্পদ কোটি কোটি টাকা বানিয়েছি আত্মসাত করে করে দেশ বিদেশে কত অ্যাকাউন্টে জমা করেছি কোনো কাজে লাগলো না হালাকানী সুলতানিয়া আমার পাওয়ার ক্ষমতা সব হালাক হয়ে গেছে কিছু নাই খালি নামধারীরাও এগুলা চিন্তা করে না কিন্তু আলেকজান্ডার নাম শুনছেন তো বিশ্ববিজয়ী আলেকজান্ডার তার কাহিনী পড়েছেন বুধ অনেকে তার যখন মৃত্যু হয় তখন সে টের পেয়ে গেছে তার সময় শেষ তো সে তখনও জিদ্ধ জয়ের অভিযানে আছে। সেখানেই তার মালাকোল মহ এসে তার যান শেষ হয়ে যাবে তখন সে বললো শোনো আবার লাস্ট তোমরা টেনে নিয়ে যাবা আমাদের দেশে দাফন করার জন্য আমাকে যে ঢেকে খাটের খাটির মধ্যে উঠাবা কান্দে করে নিয়ে যাবা তোমরা আমার কাপড়ের মাঝখান দিয়ে হাত দুটোকে খাটিয়ার মাছ থেকে লম্বা করে ছেড়ে দিয়ে নিচে তাতে হাত দুটা লোটকে থাকে বলে কেন যে সারা দুনিয়া মানুষ দেখুক এত দুনিয়া বিজয়ী বিশ্বজয়ী আলেকজান্ডার এখন মৃত্যু মুখে খালি হাতে চলে যাচ্ছি মৃত্যু দেখলে কেউ হয় না তারপরে আখারি জমানার মুসলিমরাও বোধয় আলেকজান্ডারের মতো তাদের বোধোদয় হয় না একেবারে মানে জানটা যাওয়ার পরে গিয়ে তাদের হুঁস থাকা অবস্থা হুঁস তাদের হয় না যাই হোক আমাদের জন্য নিজেদের জন্য শিক্ষা যে আমরা যে আল্লাহ তালার কাছে খালি হাতে যাব। অনেক কিছু তো জাগা জমি বাড়ি ঘর মাসা আল্লাহ করার জন্য এখনো বহু চিন্তা মনে মনে আছে যাব কোনটা নিয়ে ওইটার জন্য খালি হাতে যদি চলে যায় কি উপায় হবে সেজন্য আল্লাহ তালার কাছে খালি হাত যদি যাই অসুবিধা নাই কিন্তু যদি থাকে পুঁজি আখে এই জমিয়ে বাড়ি দেখে যাই নাই কোনো অসুবিধা নেই আমরা হারিয়ে চলে যাব আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে আখ প্রস্তুতির জন্য আখ রাতের জন্য আমুল তৈরি করার জন্য তফি দান